رضي الله عنه لن نذوق ما المطلب رضي الله عنه ترح مني داوه لا تنكأنه الجهاد وشيده الله سبحانه وتعالى الأمة أقول وبالله التوفيق سأحاول دهدي عل ووضح لك الصورة والمعلومات التي عندهم جهدين ليست موجودة بفضل الله عند الكفار قتلانا في الجنة في دياما يا دخوة ما ارتمنا كاما كريمات برد الفوكرة لدينا كافرانا ارتم جوركي ومعنانا ارتم هدى الشيخ ابو قتادة ما عمل في برداني ما عمل ولا شيء لأنه بس كل يقول كلمة الحق يقول للعلماء أن يعملوا بعلمهم فإن العلماء ورسة الأنبياء تحيا الامه جميعا يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم لما يحييكم الكفار ان شاء الله ربنا السنه الله اكبر دلوقتي انا على الطريق فيها هذه النعم بالشكر تود نفسك يا عبد الله تشكر الله عز يعني نحيا النفوس في في الامه ولنبشر الامه <تصفيق> <تصفيق> ابتهاها <هل> بعد الفراق لقاؤه نزوركم حتى ناخذ <نأكل> من <جميع> احمل سلاحي واقتفي اثر الشهيد <تصفيق> وتمدني بالدم إن نزف الوريد, الوريد احمل سلاحي واقتفي أثر الشهيد الحمد لله <تصفيق> و... الحمد لله الذي جعل الغذة لمن آمن به وجاهد الكفار على على من قعد واعصى ذله والصراع محمد ومسلم على النبي من محمد وعلى اله وصحبه الافاضل اما الان اتحدث كما طلب الاخوه عن معركه جازي في افغانستان تلك المعركة التي قسمت فيها تلك الحرب الطويلة بين أهل الإسلام بين أهل الإسلام في أفرانستان وبين الاتحاد السوفيتي فلله القضى والمنع شمستقر <تصفيق> الشمشة مهن الله الجن যিনি মুমিন মুজাহিদদেরকে সম্মানিত করেছেন আর যারা জিহাদ থেকে পিছিয়ে থেকে তার অবদ্ধতা করছে তাদেরকে করেছেন লাঞ্ছিত ও অপদস্থ দূরত পাঠ করছি প্রিয়নবী মোহাম্মদ এর প্রতি শান্তি কামনা করছি তার পরিবার ও সাহাবিদের জন্য হামদুসানার পর কিছু ভাইয়ের আবেদনে আফগানিস্তানের জাজিতে সংঘটিত যুদ্ধ নিয়ে আজ কথা বলব এই যুদ্ধটি আফগান ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার হক ও বাতিলের চলমান যুদ্ধকে সমাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল আমি এই যুদ্ধের কাহিনী বলছি যাতে উম্মাহর মাঝে আস্থা মনোবল ও সাহস ফিরে আসে কারণ দিন দিন বাতিল দলগুলো শক্তিশালী হয়ে উঠছে ফিলিস্তিনের ক্ষতবিক্ষত ভূমিতে নিকৃষ্ট ইহুদি জাতি বারবার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ও মুসলিমদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে এমন একটি সময়ে আমরা জাজির যুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুসলিমদের মহান বিজয় নিয়ে আলোচনা করছি যাতে আমাদের মধ্য থেকে দুর্বলতা ও মনোবলহীনতার আচ্ছাদন চিরতরে কেটে যায় আমরা যেন বন্দিত্বের সেই শিকল ভেঙ্গে ফেলতে পারি যে শিকল আমাদের কিছু স্বাধীন মুসলিম ভাইয়ের চিন্তা চেতনাকে বন্দী করে রেখেছে অন্যদিকে বিশ্ব কুফার সম্প্রদায় तेर मीडिया शक्ति सामरिक शक्ति एमक मुसलिम भूखंडे तरह दूसर द्वारा विभिन्नधरण एजेंडा वास्तवय माध्यम मुसलिम बिुदे षड़ी जाक्रांतर माध्यम सतान देके हीनम्यता दुरबलता और पराजित मनोभ अभ्यस्त कर चाय इन्शा अल्लाह युद्ध कहनी स्पष्ट हो जाए मुस्लिम उम्माह कत शक्तिशाली कतटा सहसी মুসলিমরা যে ফিলিস্তিন সহ সকল মুসলিম রাষ্ট্র থেকে ইহুদি খ্রিস্টান এবং খুশিদার আমেরিকাকে বিতাড়িত করতে সক্ষম তাও স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যে সোভিয়েত ইউনিয়নকে ইউরোপ আমেরিকা ও ইসরায়েল প্রচণ্ড ভয় পেত যে সোভিয়েত নাম শুনলে তাদের ঘোড়সাউররাও ও কাপ্ত যে যুদ্ধে সেই সোভিয়েত ইউনিয়ন আফগানি মুসলিমদের অল্প সংখ্যক সৈন্য সামান্য ট্যাঙ্ক আর মিজাইলের কাছে পরাজিত হয়েছিল এই পরাজয়ের মধ্য দিয়ে তারা শক্তিধর থেকে শক্তিহীন হয়ে পড়ল অথচ সুবিয়তের বিপুল সংখ্যক সৈন্যের তুলনায় মুসলিম সেনারা ছিল অতি নগণ্য আসলে সাহায্য ও অনুগ্রহ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয় এ জমানায় মুসলিমরা খুবই ভীত তাদের অন্তরে সাহসের চেয়ে ভয় বেশি অথচ এই ভয়ের কোনো ভীতিই নেই পঞ্চাশ বছর আগে ইংরেজরা যখন ইহুদিদের কাছে ফিলিস্তিন হস্তান্তর করেছিল তখন আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনিতে বিদ্রোহ করেছিল বিভিন্ন আরব দেশ থেকে দলে দলে সেনারা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয় ইহুদিদের তখন সেখানে তেমন উল্লেখযোগ্য কোনো শক্তি ছিল না যুদ্ধ শুরু হওয়ার পর যখন দেখা গেল যে ইহুদিরা পরাজিত হতে শুরু করেছে এবং ইসরায়েল খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে তখন আরব শাসকদের পক্ষ থেকে আদেশনামা জারি করা হলো সেনা প্রধানরা যেন ইহুদি ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করে মূলত এই নির্দেশ ছিল ওয়াশিংটনের পক্ষ থেকে বাদশাহ আবদুল আজিজ ইবনে আবদুর রহমান ফয়সাল সহ অন্যান্য আরব শাসকদের কাছে এই নির্দেশ আসে যে তারা যেন হামলা বন্ধ করে দিয়ে একটি সাময়িক চুক্তিতে আবদ্ধ হয় তো সেখানে উল্লেখযোগ্য কোনো যুদ্ধই হয়নি বরং আমেরিকার আদেশেই সেনাপ্রধানরা হামলা বন্ধ করে দেয় অথচ নির্বোধী ইহুদি নেতা শেরন মিডিয়ায় এসে বলল ফিলিস্তিনি ও আরবদেরকে বাস্তবতা উপলব্ধি করে একটি সুনির্দিষ্ট সমঝোতার পথে হাঁটতে হবে কারণ ইসরায়েলের সাথে যুদ্ধ করে তাদের বেশ ক্ষতি হয়েছে আল্লাহর কসম সে মিথ্যা বলেছে বাস্তবে সেখানে কোনো যুদ্ধই সংঘটিত হয়নি আল্লাহ যেমন যুদ্ধের আদেশ করেছেন তেমন কোনো যুদ্ধই হয়নি আমরা কিছু কিছু যুদ্ধে আরব শাসকদের বিশেষ ঘাতকতার শিকার হই অন্যথায় তাহিদবাদী বাহিনীর সামনে দাঁড়ানোর শক্তি কার আছে জীবনের চেয়ে মৃত্যু যাদের কাছে বেশি প্রিয় তাদের সামনে টিকে থাকার সাধ্য কার আছে এক বছর পর উনিশশো সালে জাতিসংঘ আরব শাসকদেরকে ইসরায়েলের সাথে একটি স্থায়ী সন্ধিতে আবদ্ধ হতে বাধ্য করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ২০ বছরের সন্ধিতে ইহুদিরা বেশ প্রস্তুতি গ্রহণ করে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে এনে দখলকৃত ফিলিস্তিনের ভূমিতে বাসস্থান করে দেয় এদিকে তাদেরকে অস্ত্র রসদ ও তথ্য দিয়ে সাহায্য করছিল ইউরোপ ও আমেরিকা অন্যদিকে আরব শাসকরা সব ভুলে বিশ্বকাপ ও প্রেসিডেন্ট কাপ নিয়ে মতো ছিল আর জনগণকে তাদের মৌলিক বিষয়গুলো থেকে দূরে রেখেছিল এরি মাঝে উনিশশো সালের যুদ্ধে ইহুদিরা ফিলিস্তিনের অবশিষ্ট অংশটুকু দখল করে নেয় তখন কোনো যুদ্ধই হয়নি কোনো যুদ্ধ ছাড়াই তারা তা দখল করে আর এটি মূলত আরব নেতাদের খেয়ানতের কারণেই হয়েছে ইহুদিরা তা শক্তি দিয়ে ছিনিয়ে নিতে পারেনি বরং আমেরিকান চাপে পড়ে হাফিজ আল আসাদ ইহুদিদেরকে ফিলিস্তিন দিয়ে দেয় বিপরীতে তাকে সিরিয়ার শাসন ক্ষমতায় বহাল রাখা হয় উনিশশো সালের অভ্যুত্থানের পর হাফিজ আল আসাদ সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ছিল এই কথাগুলোর দ্বারা আমি এই বিষয়টাই নিশ্চিত করতে চাচ্ছি যে বর্তমানে সবাই মনে করে যে আমেরিকা আর ইসরায়েল হচ্ছে বিশ্বের সুপার পাওয়ার বিষয়টা একদমই এমন না ইমানের বলে বলিয়ান ও মহান রবের প্রতি পরিপূর্ণ আস্থাশীল মুমিনের সামনে ট্যাঙ্ক কামান আর বন্দুকবারুদের কোনো মূল্যই নেই তবে শর্ত হচ্ছে আমাদেরকে আল্লাহ তাল্লার আদেশ অনুযায়ী পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাল্লার উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে আগেও বলেছি আমি এই যুদ্ধের কাহিনী এজন্য বলছি যাতে উম্মাহর অন্তর থেকে ভয়ভীতি দূর হয় চৌদ্দশো সাত হিজড়ির সাদা সমজান মোতাবেক উনিশশো সাতাশি সালের পঁচিশে মে বিরাট এক চ্যালেঞ্জ নিয়ে এই যুদ্ধের সূচনা হয় কতরাতে বলেছিলাম রুশ প্রতিরক্ষা মন্ত্রী ও সিনিয়র অফিসাররা সোভিয়েতের কাছে একটি বাজেট চায় মুজাহিদের জন্য পাকিস্তান থেকে আফগানিস্তানে আসা সাহায্যের পথগুলো বন্ধ করে দেওয়ার জন্যই বাজেট চেয়েছিল কারণ পাকিস্তান থেকে সে সময় মুজাহিদ মুজাহিদবাইদের মাধ্যমে সাহায্য আসত অথবা সরাসরি খাবার ও রসদ সামগ্রী দ্বারা সাহায্য করা হতো সোভিয়েত বাহিনীর পক্ষে এটা বন্ধ করা সম্ভব ছিল না বিশেষ করে কান্দাহারের গাওয়ান্দাক আর পাকতিয়ার জাজির পথ দুটি জাজির পথটি ছিল পাকিস্তান থেকে জাজির উত্তর দিকের পথটি আফগানিস্তানে মুজাহিদের জন্য আসা সাহায্যের ষাট পারসেন্ট এই পথে আসত সোভিয়েতের বহু সৈন্য মুজাহিদের সাথে সংঘর্ষে আহত নিহত হচ্ছিল তাই তারা সীমান্ত পথগুলো বন্ধ করতে চাইল যাতে ভিতরের ঘাঁটিগুলো দখল করতে পারে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল যে এই যুদ্ধে মুজাহিদরাই বিজয়ী হবে শেখ আবদুল্লাহ আজম রহিমাহল্লাহ এই যুদ্ধ নিয়ে লিখেছেন সেখানে তিনি এই যুদ্ধে বড় বড় কমান্ডারদের সাহাযাতের কথা উল্লেখ করেছেন যারা এই যুদ্ধের ইতিহাস পড়েছেন তারা সাক্ষী যে আরব মুজাহিদ ভাইদের অনুগ্রহ ছিল অনস্বীকার্য তারা সর্বদা আগে থাকতেন এবং শত্রুদের উদ্বুদ্ধ করতেন যাতে তারা নিজে থেকে যুদ্ধ শুরু করে এভাবে আরব ভাইদের ক্যাম্পে একুশ দিন লাগাতার যুদ্ধ চলেছিল এই ক্যাম্পটির নাম ছিল আনসার ক্যাম্প আমরা এই বোর্ডটার দিকে লক্ষ্য করলি ওই অঞ্চল মুজাহিদ ও শত্রুদের গাঠিগুলো বুঝতে পারব এটা আফগানিস্তান আর এটা হলো পাক্তিয়া প্রদেশের জাজি জেলা আর এ হল আফগানিস্তানের পার্শ্ববর্তী সীমান্ত আর এটা হচ্ছে কেন্দ্রীয় সড়ক যা দিয়ে যুদ্ধ সরঞ্জাম ও খাবার দাবার আসত আমরা এই অঞ্চলে এসে এই জায়গায় মুজাহিদদেরকে আর এই দুর্গে শত্রুদেরকে পেলাম শত্রুরা এই উঁচু পাহাড়ের নিচে বেশ কয়েকটি আস্তানা তৈরি করেছিল এটি একটি প্রসিদ্ধ দুর্গ যেটাকে চাওনি দুর্গ বলা হয় এটি প্রায় এক হাজার মিটার দীর্ঘ আর আধা কিলো চৌড়া আমরা এলাকাটি অনুসন্ধান করে দেখলাম এটি একটি ঘন বনাঞ্চল যা তিন হাজার মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত যুদ্ধের ময়দানও ছিল উঁচু জায়গায় এই অঞ্চলটিতে শীতকালে তুষারপাত হয় বোখারি নামক উষ্ণতার যন্ত্র ছাড়া ছয় মাস এখানে থাকা অসম্ভব অর্থাৎ আমাদের ছয় মাসের জন্য উষ্ণতার ব্যবস্থা করতে হবে আমরা এই জায়গায় মুজাহিদ্দের ও শত্রুদেরকেও পেলাম সেখানে আমরা দুই কিলো তিনশো মিটারের পাহাড়ি এলাকাগুলো জরিপ করে দেখলাম যে से मुजाहिद घाटी नहीं बर शत्रु घाटी आद के कारण जिज्ञासा कर लेतक तुषारपात है फले पथघाट सब बंदे कंतु आल्ला अनुग्रह एक पथ खुले दिल तेज हिजाजे बुलडोजार सह अनेक भारि भारि अस्त्र सामग्री एने ये पथट्र सा मिलिए और एक पथ तैर कर जगह टी प्रस्तुत करना এই ভিত্তিতে যে তা মুজাহিদের অধীনে থাকবে কারণ আরব মুজাহিদের সংখ্যা এত ছিল না যে তারা একটি কেন্দ্র জয় করতে পারবে তেরোশো নিরানব্বই হিজড়ি মোতাবেক উনিশশো উনাশি জিহাদ শুরু হয়ে চোদ্দোশো পাঁচ পর্যন্ত চলতে থাকে আমরা এই কেন্দ্রটি জয় করার পর আরব থেকে আর কেউই আসেনি তাই আমরা আফগান মুজাহিদের জন্য মাটির নিচে একটি পূর্ণাঙ্গ কেন্দ্র বানালাম এর দ্বারা আমাদের উদ্দেশ্য ছিল তাদের সাথে একত্রে কাজ করা আমাদের প্রাথমিক কাজ ছিল ভারী যন্ত্রপাতি দিয়ে রাস্তা তৈরি করা এবং পাহাড়ে সুরঙ্গ খনন করা যাতে করে মুজাহিদরা শক্তি অর্জন করতে পারে আমরা সুরঙ্গ খননের যন্ত্রপাতিও নিয়ে এসেছিলাম এক ভাই আমাদের সাথে মক্কা মক্কামদিনাসহ বিভিন্ন স্থানে সুরঙ্গ খনন করেছেন তিনি এখানেও জিহাদের প্রতি স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমাদের সাথে সুরঙ্গ খনন করেছেন আমাদের খননকৃত সুরঙ্গগুলো এখনও পাকতিয়া প্রদেশে অবশিষ্ট আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটি প্রস্তুত করার পর বুঝতে পারলাম মুজাহিদ ভাইদের এর প্রতি কোনো আগ্রহই নেই কারণ এখান থেকে মুজাহিদের কেন্দ্র পর্যন্ত দ্রুত প্রায় ১৩ কিলোমিটার অথচ আমরা সুরঙ্গ খন করে ফেলেছিলাম ক্যাম্প থেকে চোদ্দ কিলোমিটার দূরে এই ক্যাম্পের নাম মাসাদা রাখার কারণটা বলি শেখ আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ অধিকাংশ সময় এখানে আমাদের সাথে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতেন সপ্তাহর যে কোনো একদিন মাসাদার উদ্দেশ্যে আমাদের সাথে বের হতেন তখন আমরা তার সাথে এই জায়গাটির নাম নিয়ে পরামর্শ করি তখন এক সম্মানিত সাহাবীর একটি কবিতা আমার মনে আসলো যাতে তিনি রাসুল সাল্লুসাল্লাম মদিনা মহাজির ও আনসার সাহাবিদের প্রশংসা করেছেন যে এমন আঘাত দেখতে পছন্দ করে যা জ্বলন্ত বাসের নেয় দ্রুততার সাথে কলরোল সৃষ্টি করে সে যেন সেই সিংহপাড়ায় এসে পছলো যেখানে তরবারিগুলোকে সান দেয়া হয় মাজাজ ও খন্দক খন্দকডালের মধ্যবর্তী স্থানে সেই দলের মাঝে যাদের মাধ্যমে স্রষ্টা তার নবীকে সাহায্য করেছিলেন যখন তারা এমন দলের প্রতি প্রবৃত্ত হয়েছিল যারা বিশ্বাস করে আমরা পায়ে পচে ব্যর্থ হলে তরবারি দিয়ে পৌঁছে যাই এবং তর না পছলে তা মিয়ে দেই। জায়গাটি প্রস্তুত হয়ে গেল প্রস্তুতকালে পাহারা দেওয়ার জন্য আমাদের একজন লোকের প্রয়োজন ছিল বিশেষ করে যখন যন্ত্রপাতি আনতে যেতাম অবশ্য সেদিন আমাদের সাথে শুধু ওসামা আজমরাই ভাই যিনি বর্তমানে মার্কিন কারাগারে বন্দী আছেন আল্লাহ তালা তার মুক্তির ব্যবস্থা করে দিন এবং আমাদের ভাই শফিক ইব্রাহিম ছিলেন আর এই দুই যুবক মদিনা মুনাফরার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন আমরা তিনজন মদিনাতে একই সঙ্গে থাকতাম ওসমা ভাই মূলত উজবেকিস্তানের বোখারার বলকান প্রদেশের হায়দার এলাকার আর শফিক ভাই মদিনার মূলত তিনি সিন্ধুর মানুষ আর তৃতীয় ব্যক্তি হচ্ছি আমি অধম এই দুর্গে অবস্থানরত কমিউনিস্ট ব্রিগ্রেডের সামনে আমরা তিনজন কী বা করতে পারি কিন্তু সাহায্য ও অনুগ্রহ তো আল্লাহর পক্ষ থেকেই তিনি যাকে চান তাকে দান করেন অধিক তুষারপাতের কারণে রাস্তায় চলাচল বন্ধ হয়ে পড়ল। উষ্ণতা লাভের জন্য আমরা একটি তাঁবু কাড়লাম পরদিন সকালে গাড়িতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম ঠিক তখনই তায়েফ থেকে রবি ভাই আর মিশর থেকে আবু জাহাব ভাই আসলেন গতকাল আমাদের একজনের প্রয়োজন ছিল আর আজ দুইজন উপস্থিত আফগান কমান্ডারদের সাথে কথা বলার জন্য তারা বাইরে অপেক্ষায় ছিলেন তখন আমি ভাইদেরকে বললাম তাদেরকে ভেতরে চা খেতে নিয়ে আসো আমার উদ্দেশ্য ছিল তাদের সাথে বসে কথা বলা তারা ভিতরে এসে চা পান করলেন আসের সময় হলেই আমরা সালাত আদায় করি তখন ভাই আবু জাহাব আমার সাথে কথা বলা শুরু করলেন তিনি আমাকে বললেন আমরা আপনার সাথে বসতে চেয়েছি অতঃপর যখন অমুক ভাই চলে গেলেন মাসাদা কেন্দ্রটি তিনজনের দ্বারা শুরু হয় আল্লাহর অনুগ্রহে আরো দুইজন যুক্ত হয়ে আমরা পাঁচজন হলাম আলহামদুলিল্লাহ আবুজাহাব ভাই একজন উত্তম ব্যক্তি ছিলেন তিনি কোরআনের অনেকাংশ মুখস্থও করেছেন আর রবি ভাইও একজন উত্তম ব্যক্তি ছিলেন আল্লাহ আমাদেরকে ও তাদেরকে কবুল করুন আমিন এই যে ঘাঁটিটা আমরা নির্মাণ করলাম এটা যে একদিন একটি কেন্দ্রে পরিণত হবে তা আমরা কখনও কল্পনাই করিনি যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনের এই প্রান্তে আর তারা ছিল সেই প্রান্তে অথচ কাফেলা তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল এমত অবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে তবে তোমরা একসঙ্গে সে ওয়াদা পালন করতে পারতে না। আল্লাহর অনুগ্রহে আমাদের নির্মিত এই ঘাটি থেকেই সোভিয়েত সেনাদের বিরুদ্ধে महान युद्ध और वीरपूर्ण सर्वोच्च शिखरेते हैं चिंता कर ले बुझे उम्मर कठिन अवस्था पार करते उम्मर जो কল্যাণের বিরাট কোনো কিছু দেখতে পাবেন ইনশাআল্লা সুতরাং সৌভাগ্যবান তো সেই যে বিজয়ের আগেই কাফেলার সাথে যুক্ত হয়ে যায় যেমন আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমান নয় রূপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে পাঁচজনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল মা সাদা ক্যাম্পটি আমরা আশঙ্কা করতাম কখন আবার শত্রুরা আমাদের উপর হামলা করে বসে কারণ এলাকাটি ছিল ঘন গাছপালাপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন আর শত্রুও ছিল আমাদের অতি নিকটে এত নিকটে যে আমরা তাদের ট্যাঙ্কের আওয়াজ শুনতাম এমনকি ট্যাঙ্কের সংখ্যাও সচক্ষে দেখতে পেতাম আমাদের জন্য বিষয়টি ছিল নতুন আমার সাথে মাধ্যমিক বিদ্যালয়ের যে ছাত্র ভাইরা ছিল আল্লাহ তাদের বিরাট এক সৌভাগ্য দিয়েছেন ওই বিজয়টি তাদের হাতেই হয়েছিল এই পাহাড় শত্রুরা এবং পাহাড়ে এই শাড়ি ঠিক একটা নতুন চাঁদের মতো যার দুদিক ছিল পাঁচ কি মিয়ার বেশি আমরা এখানেই কেন্দ্র করেছিলাম শাবানের সতেরো তারিখে একটি যুদ্ধ সংগঠিত হয় আরও স্পর্শকাতর বিষয় হল এই কেন্দ্রটি আরব মুজাহিদের জন্য প্রথম গোপন কেন্দ্র ছিল প্রথমবারের মতো সতেরোই শাহবানে আরব মুজাহিদ ও শত্রুদের মাঝে যুদ্ধটি সংঘটিত হয় কিছু আফগানি মুজাহিদবাহীর সাহায্য সহযোগিতার মাধ্যমে এটি অন্য বিষয় আমরা এখন কথা বলবো ইসলাম ও কুফরের মাঝে পার্থক্য নির্ণয়কারী সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যুদ্ধটি সম্পর্কে শাহবানের যুদ্ধ থেকে আমরা একটি ভালো অভিজ্ঞতা নিয়ে রমজানের মাঝামাজির সময়ের পর থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম আশপাশের সকল দল সাথে নিয়ে যেমন সৈয়াফ হেকমতিয়ার এবং রব্বানি ফিল্ড কমান্ডার ও সিনিয়র নেতাদের সাথে বসে তরতিব করলাম যাতে কমিউনিস্টদের হাত থেকে এই জায়গাগুলো মুক্ত করতে যুদ্ধ করতে পারি হাজার সংখ্যক শত্রুবাহিনীর এই ব্রিগ্রেডের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আর শত্রুরা মুজাহিদেরকে তাড়াতে এবং সীমানা বন্ধ করতে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল অথচ আমরা তখনও তাদের ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতাম না পনেরোই রমজান ১৯৮৭ সাতাশি খ্রিস্টাব্দের পাঁচে মে জেটমিক এবং শোখই নামক দুটি বিমান আরব ও আফগান মুজাহিদের ঘাটিগুলোর উপর দিয়ে উড়ে আসলো তখন মুজাহিদরা বিমান বিধ্বংসে অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করে তারপর লড়াই শেষ হওয়ার পর তাদের চক্রান্তের বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয় সে সময় বিমানগুলো আসার একমাত্র কারণ ছিল মুজাহিদদের শক্তিকে লণ্ডভণ্ড করা যাতে তারা ঘাঁটিগুলোকে টার্গেট করে বোমাবর্ষণ করতে পারে প্রথমে তারা ঘাঁটিগুলোকে চিনে নিল যাতে যুদ্ধ শুরু হলেই তারা সেগুলো গুড়িয়ে দিতে পারে অতঃপর তেইশি রমজান আমাদের একটু উপর দিয়েই দুটি হেলিকপ্টার আসলো যা দেখে আমরা আরবি আফগানি সবাই হতবম্ব হয়ে গেলাম আর এটি ঘটেছিল কোবা নামক পাহাড়ে যা মাসাদার পাহাড়ের চেয়েও চার পাঁচ শত মিটার উপরে পাহাড়ের চূড়ে আমরা সাত ভাই ছিলাম আমাদের মিশন ছিল তীরন্দাজদের মতো করে পাহাড়কে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী পাহাড়ে উঠতে না পারে এবং মাসাদা অঞ্চলে হামলা করতে না পারে একবার আমরা একটি ক্যাম্পে ছিলাম তখন হঠাৎ দেখতে পেলাম খুব নিচে দিয়ে দুটি বিমান আসছে আমরা বিস্মিত হয়ে গেছি কারণ আমরা তখন ক্যাম্প পরিদর্শনে ছিলাম সাথে কোনো অস্ত্রও ছিল না শুধুমাত্র আরপিজি ছিল অপরিচিত বিমানগুলোতে হামলা করার জন্য আমরা অবশ্য এক ভাইকে প্রস্তুত করে রেখেছিলাম আমরা ভাবলাম যে যদি আমরা তাকে আঘাত না করি তবে সে ঘুরে ঘুরে আমাদেরকে আঘাত করতে পারে তাই আমরা সতর্ক ছিলাম যে যদি সে আমাদের দিকে আসে তবে আমরা বোমাবর্ষণ করব তবে তারা শুধু আমাদের ঘাঁটিগুলো পরিদর্শন করে চলে গেছে এই পরিদর্শনের উদ্দেশ্য যা আমরা পরে বুঝতে পারলাম তা হলো ঘাঁটিগুলোকে খুব কাছে থেকে অনুসরণ করা এবং ফটোতে না দেখে সরাসরি দেখা তারপরে খবর আসে যে কমিউনিস্টদের দুটি সৈন্যবাহিনী আমাদের এলাকার দিকে আসছে মূলত তারা বাহিনী দুটি হলেও সবাই একই পতাকা বাহী দুই দল মিলে তাদের সংখ্যা ছিল আট কিংবা নয় হাজারের মতো রাশিয়ান সৈন্যদের সবাইও এখানে উপস্থিত ছিল না তারা মোট বারো হাজার সৈন্য হলেও আহত ও নিহতদের সংখ্যা চার পাঁচ হাজার অবশেষে দিনটি আসলো এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলাম তখন এই সৈন্যদলটি আন্নাহরাইন নামক একটি এলাকায় পৌঁছাল তাদের কেউ কেউ দুর্গে প্রবেশ করলো রমজানের সাতাশ তারিখে তারা রকেট লাঞ্চার স্থাপন করেছিল এবং একটি কামান আমাদের দিকে তাক করে স্থাপন করেছিল সেই দিনই তারা আমাদের দিকে একটি রকেট ছোড়ে মাসাদের ভিতরে হুনাইন নামক আমাদের একটি ঘাটে ছিল সেখানের মুজাহিদরা অধিকাংশই ছিলেন সৌদিয়ান हठात एक मिसाइल इसे पेचने कोबा पहाड़े आघात सहसी मुजहिद भाईरा प्रलय सृष्टिकारी कमानगुलरुदे जुद्ध करते प्रस्तुत छकेट लाचार गलो एक चल्लिश बोमा छुटते परे मिलिटारिद कमान गोला और बर्षण देखे साधारण मानस विस्तय पड़े भाइय आल्लाहर कसम को बी घटनारे मिनट पर हठात देखते पेलम मसदाद आकाशे कलो मेघ जमल এবং বজ্রধ্বনি এমন প্রকট আওয়াজের রূপ ধারণ করলো কসম করে বলছি আমরা ভুলেই গেলাম যে ইতিপূর্বে এখানে বোমাপর্ষণ হয়েছিল কারণ বজ্রের ধ্বনি বোমার ধ্বনির চেয়ে হাজার গুণ বেশি ছিল ফলে মুজাহিদবাহীদের অন্তরে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসে তারপর মুসলধারে বৃষ্টি হয় আমরা সবাই আনন্দিত ও নির্ভয় হলাম এখান থেকে শুরু হয় কারামত এই যুদ্ধ পুরোটাই কারামতে ভরপুর ছিল আমরা যথাস্থানে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আটাস রমজানে চরমভাবে যুদ্ধ শুরু হয় বোমা বর্ষণ ও ঝাঁকে ঝাঁকে বিমান উড়া শুরু করল দুই মিনিটের চেয়েও কম সময়ে মাসাদার উপর দিয়ে চব্বিশটারও বেশি বিমান উড়ে গেছে এবং এই সংকীর্ণ জায়গায় বোমা নিক্ষেপ করছে ভাইরা মাসাদার শুরু থেকে শেষ পর্যন্ত আয়তন চারশো মিটারের চেয়ে কম এবং ধৈর্য আটশো মিটারের চেয়ে কম এই সংকীর্ণ জায়গায় রাশিয়ান যুদ্ধবিমানগুলো এত বিপুল শক্তি দিয়ে কী করতে পারে আজ পর্যন্ত যারা মাসাদায় যাচ্ছে তারা অবশ্যই দেখতে পাচ্ছে যে রাশিয়ান বিমানের আঘাতগুলো এখনও মাসাদায় রয়ে গেছে ভাইরা আমাদের ঘাটিতে বোমা কারণে কিছু গর্ত হয়ে গিয়েছিল সেগুলোর বেস বারো মিটারের চেয়েও বেশি যারা গিয়েছে তারা দেখতে পাবে গর্তের মধ্যে কি রয়েছে আবার কোথাও এক ইঞ্চি গর্তও রয়েছে পাশাপাশি ডিক্স কামান বার্মিস মোটরসেল এবং ক্লাস্টার বোমা ইত্যাদিও নিক্ষেপ করছে বোমা যেখানেই পড়েছে সেখানেই পুড়ে গেছে আর ওই জায়গাটি ছিল গাছগাছালি বেষ্টিত সবগুলো গাছে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল দ্বিখণ্ডিত হয়নি এমন একটি গাছ পাওয়া দুষ্কর ছিল কিন্তু আল্লাহর ফজলে আমরা একটি কৌশল অবলম্বন করলাম সতর্কতা স্বরূপ আমরা আমাদের ঘাটির নিচে গর্ত করে রেখেছিলাম ফলে টানা একুশ দিন ধরে ঘন ঘন বোমা বর্ষণের পরেও আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি এবং আমাদের ঘাঁটিগুলোও নিরাপদ ছিল যুদ্ধের সূচনাকালে আমরা যে ঘাঁটিটি ছেড়ে এসেছিলাম সেটি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আর ঘন বোমা বর্ষণের সময় শুধুমাত্র একটি বোমা একটি কেন্দ্রে আঘাত করেছিল সেখানকার মাটি ছিল চল্লিশ সেন্টিমিটারের উপরে তার নিচে ছিল কাঠ বোমা বর্ষণের ফলে কাঠ ভেঙে গেল এবং মাটি খসে পড়ল তবে আল্লাহর অনুগ্রহে ভেতরে থাকা মুজাহিদ ভাইদের কোনো ক্ষতি হয়নি তারা নিরাপদ ছিলেন আঠাশ তারিখ আসরের সময় থেকে যুদ্ধ প্রবলভাবে শুরু হয় প্রবলভাবে বোমা বর্ষণ হয়েছিল অতপর শত্রুরা ধসে যাওয়া ক্যাম্পের এই পথ দিয়ে আটটি ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হলো তখন আমরা বোমার সীমার মধ্য দিয়েই এই জায়গায় পৌঁছালাম এবং ভাইদেরকে আল্লাহর নামে শুরু করার জন্য বললাম আল্লাহর রহমতে আমরা আমাদের যে অস্ত্র ও সরঞ্জাম দিয়ে যুদ্ধ করেছি তাতে ছিল তিনটি মর্টার আল্লাহর অনুগ্রহে ওয়ার্স চুক্তি ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এটাই ছিল আমাদের একমাত্র অস্ত্র ভাই তিনটি মোটর মানে কি কিছুই না তখন আমাদের কাছে একটি রকেট লাঞ্চার ছিল যাকে এখানে বিএম বলা হয় দুটি গাড়ি ও একটি ট্রাক এগুলোই আমাদের কাছে ছিল যা দিয়ে আমরা ক্ষেপণাস্ত্র বহন করতাম আসল শক্তি ছিল আল্লা তাল্লা সাহায্য মুজাহিদ ভাইদের সাথে ছিল চারটি গাড়ি আর তাদের মোটরগুলো অনেক দূর পৌঁছানোর মতো শক্তিশালীও ছিল না মুজাহিদ ভাইরা এই ঘাটিগুলোতে লুকিয়েছিলেন আর আমাদের সাথে সামনে ছিল ২০ জন মুজাহিদ তাদের কমান্ডার ছিলেন বুলচেট প্রচণ্ড বোমাবর্ষণের সময় আমরা বাইয়াতুল আকাবার সাহাবাগন এবং মুসা আলহিসাল্লাম এর সঙ্গীদের মতো সত্তর জন লোক ছিলাম তখন আমরা গ্রুপ হয়ে যাই ৩৫ জনকে রেখেছি এই সুরঙ্গগুলোর মাথায় আর আমরা ৩৫ জন মাসাদাতে ছিলাম প্রত্যেক ২৪ ঘন্টায় পালাবাদল করেছিলাম কেননা যুদ্ধ লাগাতার রাত দিন সবসময় চলছিল রাত দিন একটা না যুদ্ধ করা তো কষ্টকর এটি মানুষের সাধ্যের বাইরে তাই তো আল্লাহর ফজলে আমরা সত্তর জনের একটি দল ৩৫ জন করে দুটি ভাগে ভাগ হয়ে যাই অতপর শত্রু যখন এই জায়গায় পৌঁছায় তখন প্রায় আটটি ট্যাঙ্ক এবং বারোটি পরিবহন যান ছিল ইতিপূর্বে তারা যুদ্ধের ট্যাঙ্ক ও বিমান নিয়ে মহড়া করেছিল তারা ভেবেছে সেগুলো দেখে আমরা ভয়ে পালিয়ে গেছি রুই সৈন্যরা এই স্থানে আসা মাত্রই মুজাহিদগণ তাদের উপর আচমকা হামলা করে বসলেন প্রবলভাবে তাদের উপর বোমাবর্ষণ করতে লাগলেন পরিশেষে তারা আশ্রয়স্থল খুঁজে না পেয়ে স্বস্থান ত্যাগ করে পালাতে থাকে পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও পাল্টা মুজাহিদগণের উপর বোমাবর্ষণ শুরু করে তবে মুজাহিদরা এ সময় বোমাবর্ষণ করেননি এ ফাঁকে তারা অনেকে ট্যাঙ্ক গাড়ি নিয়ে মুজাহিদের সীমানায় ঢুকে পড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে আমাদের মর্টার অবস্থিত ছিল ते क्यों तक रास्ते क्योंकि घाटी ढुक तक ऊपर थे तरफ बोमा पर्षण करते शुरू कर लोमधे तेजर गाड़ी गतिविधि पर्वेक्षण कर सम्बोधन करमिल्ला शुरू कर तक तरा बिष्टिर फुटार नहीं बोमा निक्षेप शुरू करेपणास्त्र परचालना कर আমাদের ভাই সাইফ আবু আব্দুর রহমান লিবি তিনি এখন কান্দাহারের এক শহরে আছেন কামানের বোমা খুব নিপুণভাবে লক্ষ্যে আঘাত করতে পারে না কিন্তু আমাদের বোমাগুলো নিপুণভাবে তাদের ট্যাঙ্কে আঘাত হান ছিল এটা অবশ্যই আল্লাহর অনুগ্রহ ছিল আল্লাহ হু আকবর আল্লাহ হো আকবার, আল্লাহ হু আকবর একটু পরে শত্রুদের অ্যাম্বুলেন্স তাদের নিহত জখমে জর্জরিতদের তুলে নেওয়ার জন্য দ্রুত এগিয়ে আসছিল এরই মধ্যে মুজাহিদ ভাইরা মটার ও রকেট লাঞ্চারের মাধ্যমে বোমা নিক্ষেপ শুরু করে বোমাগুলো তাদের অ্যাম্বুলেন্সের সামনে এসে পড়তে থাকে গাড়িগুলোর কয়েক মিটার সামনে বোমার বিস্ফোরণ হলে লাশ রেখে তারা তাদের গাড়ি নিয়ে পালাতে শুরু করে এ পর্যন্ত যা কিছুই আমি শোনালাম তা আমার সচককে দেখা সেদিন আল্লাহর অনুগ্রহে আমাদের হৃদয় সিক্ত হয়েছে আমাদের আনন্দের কোনো সীমা ছিল না যুদ্ধ ছাড়া অন্য কোথাও এমন হৃদয়ের প্রশান্তি পাওয়া যায় না শুধু আল্লাহর শত্রুদের গোরদান উড়িয়েই এমন শান্তি পাওয়া যায় এভাবে যুদ্ধ চলমান থাকলো আসর হতে মাগরি পর্যন্ত আমরা তাদের উপর হামলা চালাতে থাকলাম আমাদের কাছে একটি শ্রবণযন্ত্র ছিল যার সাহায্যে শুনছিলাম তাদের গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের অনেকেই আমাদেরকে মন্দ ভাষায় গালমন্দ করছিল রাত্রিবেলায় আমরা বোমাবর্ষণ বন্ধ করলে তারা সুযোগ পেয়ে আমাদের উপর পাল্টা বোমা হামলা শুরু করে একটি করে বিমান আসতো আর আমাদের উপর বোমাবর্ষণ করে চলে যেত এভাবে তম রমজান উনত্রিশতম রমজান তারা হামলা চালাতে থাকে অনুসন্ধান চালাতে থাকে পরবর্তীতে তারা বুঝতে পেরেছিল যে মুজাহিদরা মোকাবেলায় অনেক শক্তিশালী এদের পিছনে আরও অনুসন্ধান চালাতে হবে তখন তারা ত্রিশতম রমজানেও ব্যাপকভাবে অনুসন্ধান চালাতে থাকে মুজাহিদগণ এই তিন রাতের প্রথম রাত কাটিয়েছেন মাসাদা ক্যাম্পে এ রাতে তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন এত কষ্টের মাঝেও তারা রাত পোহানোর পর ফজরের নামাজ আদায় করল কিন্তু রোজা রাখলো না কারণ রাসুল সাল আলহিউসাল্লাম তো বলেছেন ভোরেই তোমরা শত্রু মোকাবেলা করবে সুতরাং ইফতারই তোমাদের জন্য শক্তিবর্ধক তাই আমরা ২৭, আটাশ উনত্রিশ ও ত্রিশতম দিন পর্যন্ত রোজা রাখেনি ত্রিশতম দিনে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল তারা আমাদের ক্যাম্পগুলোতে ব্যাপক হারে বোমা হামলা চালাবে তাই ঘটল আমরা উপরের ক্যাম্প হতে নিচের ক্যাম্পে প্রবেশ করলাম মাসাদা ছিল মাটির নিচে দুটি ক্যাম্প আমরা ছয় মিটার দূরের ক্যাম্পটিতে ঢুকে গেলাম যেন শত্রুকে সহজে দেখা যায় আমাদের সঙ্গে ছিল মদিনা মুনাফরার ভাই খালেদ কার্দারি হারামের ভাই খাদির রবি তালেব মিশরের ভাই হাফেজ আবুল ফজল মিশরের আরও অনেকেই ছিলেন পূর্ব দিগন্তের ভাই আবু সাহল ও আবু আজামও ছিলেন আমরা সর্বমোট জন ছিলাম আমাদের আত্মরক্ষার জন্য আমরা দুটি গাছ কেটে ক্যাম্পের প্রবেশপথ বন্ধ করে দিলাম খালেদ কারদারি ভাই বোমাহামলার হামলার তীব্রতার দরুন ক্লান্ত হয়ে ক্যাম্পের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েন আমরা সূর্যোদয়ের পূর্বেই প্রবেশপথ বন্ধ করে দিয়েছিলাম এমন সময় হঠাৎ ক্যাম্পের উপর একটি বিমান চক্কর দিছিল। বিমানের রূপালি রঙে সূর্যের সোনালী রং প্রতিফলিত হচ্ছিল তারা আমাদের উপর ভীষণভাবে বোমা নিক্ষেপ শুরু করল প্রতিটা বোমার ওজন ছিল দুই হাজার রিতিল প্রায় এক টন তবে আল্লাহর রহমতে কিছু বোমা উপত্যকার নিচেই বিস্ফোরিত হয়ে যেত তবে অধিক প্রতিক্রিয়াশীল হওয়ায় আমাদের দিকে যেন কুঠার নিক্ষেপ করত এমন মনে হতো আর তখন আমরা পাহাড়ের শীর্ষচূড়ায় অবস্থান করতাম যখনই একটি করে বোমা নিক্ষেপ করা হতো তখন মনে হতো আমাদের উপর পাথর স্থিতির যন্ত্র চালানো হচ্ছে উপরে যেখানে বোমাগুলো পড়ত সেখানে এমনভাবে বিস্ফোরণ হতো যার প্রভাবে আমরা যে মাটির ঘরতের ভিতরে থাকতাম তাতে মাটি ভেঙে ভেঙে পড়ত পুরো পাহাড় কেঁপে উঠত আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাঝে এই চ্যালেঞ্জিং বোমাবর্ষণ অব্যাহত ছিল আমরা বোমা হামলার ভয়ঙ্কর মুহুর্তে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করছিলাম যেন তিনি আমাদের এই ট্রাজেডির অনিষ্টতা থেকে হেফাজত করেন আমরা এভাবেই তিরিশতম রমজান পর্যন্ত পাহাড়ের কেন্দ্রগুলোতে থাকি তিরিশতম রমজানে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি আমাদের তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র ছিল মাসাদায় দুটি কেন্দ্র ছিল এর একটি ছিল ডানে বদর নামক এই কেন্দ্র থেকেই পথ দেখা যেত আরেকটি কেন্দ্র ছিল বামে আমাদের তৃতীয় কেন্দ্রটি ছিল কোবা পাহাড়ের চূড়ায় এই কেন্দ্র থেকে সব কিছু দেখা যেত শোনা যেত তাই দ্বিতীয় কেন্দ্রে হামলা হলে এখান থেকে জানা যেত যখন তারা বিমান নিয়ে ভারী ভারী অস্ত্র ও বোমা দিয়ে আমাদের উপর আক্রমণ করছিল তখন আমাদের আহমদ ভাই ঘাটি থেকে দুই শত রুশ দেখতে পেলেন এরা আমাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে আমাদের কেন্দ্রের দিকে এগিয়ে আসছিল তাদের পরানো ছিল বোরকার নেই অপরিচিত এক ধরনের পোশাক আমরা পূর্বে একমত হয়েছিলাম যে যখন আমাদের কোনো কেন্দ্রে হামলা হবে তখন মাসাদার কেন্দ্রই সর্বাগ্রে আক্রান্ত হবে আমাদের একটি সুরঙ্গ ছিল তো নির্দেশনা দেওয়া ছিল যে যখনই কেন্দ্র আক্রান্ত হবে তখন জুবিয়ার অস্ত্রধারী ভাইয়েরা তিনবার ফাঁকাগুলি করবে যাদের সাথীরা জানতে পারে যে মাস আদার কেন্দ্রে হামলা হয়েছে বিভিন্ন পাহাড় পর্বতে যাদের যুদ্ধ করার অভিজ্ঞতা আছে তাদের জানা আছে যে পাহাড়ে সৈন্যের আধিক্য থাকলেও কম মনে হয় সংখ্যায় কম হলে তো কমই পাহাড় পর্বতে যুদ্ধ করতে হলে কমপক্ষে একশো জন সৈন্য লাগে অথচ আমাদের সংখ্যা ছিল ৪০ জনের কাছাকাছি আমরা একমত হয়েছিলাম যে শত্রুর মুখোমুখি হয়ে লড়ব শত্রু বাহিনীর সংখ্যায় ছিল দুই শত সোভিয়েত ইউনিয়ন এদেরকে নিয়ে গর্ব করত যেভাবে আমেরিকা মেরিন বাহিনীকে নিয়ে গর্ব করে আমরা তাদের কাছাকাছি গিয়ে অপেক্ষা করছিলাম আমরা ছিলাম পাহাড়ের উপরে তারা আমাদের তালাশে পাহাড় বেয়ে উঠছিল আমরা শঙ্কিত ছিলাম তারা আমাদেরকে পিজন থেকে দেখে ফেলে কি না কারণ আমরা আমাদের যে স্থান হতে বের হয়েছি তা ছিল তাদের মুখোমুখি সেই স্থান হতে একটু সামনে হাঁটলে একটি গিরিপথ পাওয়া যায় যেখান দিয়ে শত্রু দেখে ফেলার খুব সম্ভাবনা আছে তাই আমরা আমাদের আবুল ফজল বাইকে এই গিরিপথে প্রহরী হিসেবে রেখে দিলাম যাতে শত্রুরা আমাদেরকে দেখে না ফেলে এ ভাই ছিলেন শক্তিশালী এবং বিচক্ষণ একজন মুজাহিদ আমরা তাকে বললাম আপনি দূরত্বকে দূর মনে করবেন না এরপর আমরা শত্রুর উপর হামলা করার জন্য একটি স্থানে গেলাম এখানে আমরা ছিলাম তিনজন আমি খাদির ও মুক্তার অতপর আমরা শত্রুর অপেক্ষায় ছিলাম হঠাৎ দেখি তারা ইশারা ইঙ্গিতে পরস্পরের পাখির সরে কথা বলছে তাই আমরা আক্রমণ করার জন্য হাত বোমা নিলাম এমত অবস্থায় হঠাৎ আমাদের ভাই আবুবায়দা আসলো তিনি ছিলেন আলকায়দা সংগঠনের সামরিক সৈনিক আমি তাকে ক্ষীণ আওয়াজে বললাম এই যে শত্রু এই যে শত্রু এরা এমন পোশাক পরিধান করে এসেছিল আমরা তাদেরকে চিনতেই পারছিলাম না অথচ আমরা এমন পোশাক পরিধান করিনি আমাদের ভাই আবুবায়দা নীল পোশাক পরিধান করেছিল তাই তারা পিছন থেকে हठात देखे फिलल साथे राशियान एक जनर क्रेकअफ नामक एक बुलेट छुड़े मारे बुलेटी हमार और आबुबईर मध्य दिए चले गल तक बुझे परल्लम जरा के देखे फेले तर आधीन आपेक्षा छाक आसले तर ऊपर झाँपिए पड़ब को शब्द नहीं नड़ाचड़ा नहीं क्यों हठात तरा ऊपर जलंत ग्रेनेड बोमा बर्षण शुरू कर लो পাঁচজন রুশ সৈনিক হামলার উদ্দেশ্যে আমাদের সীমান্তে ঢুকেছিল এদের পরিকল্পনা খুবই সূক্ষ্ম ছিল আমাদের মোটর ব্যাটালিয়ানের সৈন্যরা তাদেরকে ঘিরে ফেলার উপক্রম হলে তারা টের পেয়ে যায় এবং পিছু ঘটতে শুরু করে যখন তারা জানতে পারল যে মুসলিম মুজাহিদরা তুপখানার অভ্যন্তরে মোটর পরিচালনা করছে তখন শত্রুরা এই জায়গাটি কভার করার জন্য অবর্ণনীয় বোমাবর্ষণ শুরু করে দেয় আমরা দশ এগারো জনের কেউ ধারণা করতে পারেনি যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারব এই পরিমাণ অস্বাভাবিক বোমা নিক্ষেপ করা হয়েছে যে বোমাবর্ষণের তীব্রতার মাঝে 30 মিনিট পর পর মাত্র এই পরিমাণ সময় পাওয়া গিয়েছে যে একবারের চেয়ে অধিক শুভানাল্লা বলা যায় না সাথে সাথে আবার যুদ্ধ শুরু হয়ে যায় এ সময়ে আবু বায়দার চেয়ে ছিলেন আমরা স্থান পরিবর্তন করি আমরা তাকে বললাম এখানেই অপেক্ষা করি আমরা একটু অপেক্ষা করতে না করতেই যুদ্ধ আবার শুরু হলো এভাবেই চলতে থাকল আবার কিছু সময়ের জন্য যুদ্ধ হলো। আমরা অন্য স্থানে স্থানান্তরিত হলাম পিছন থেকে ভাই আবদুল্লা সহ আমাদের কিছু ভাই কান্নাকাটি করতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি যেন আমাদেরকে দুশ্মনের হাত থেকে রক্ষা করেন কেউ ধারণা করেনি যে এই স্থানে বোমা হামলা হলে সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এরপর যুদ্ধ কিছুক্ষণের জন্য বন্ধ হলে আমরা এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যাই আমরা পঞ্চাশ কিলোমিটার দূরে সরে যেতে না যেতেই আবার শুরু হয়ে যাই বোমা হামলা এরই মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেল আমাদের বাড়ি খাদির একটি পাথরের আড়াল ছিল সে মনে করেছিল আমরা সবাই মরে গেছি সে একা কি বেঁচে আছে নিজের সামনে অনেক শত্রু দেখে সে ভয় পেয়ে গেল সে ভাবছিল আমি তাদের হাতে শহীদ হলেই ভালো হবে কিন্তু তারা যদি আমাকে না মেরে বন্দি করে তাহলে কি অবস্থা হবে এভাবে তার মনে অমূলক কিছু ধারণা সৃষ্টি হলো যার ফলে ভয়ে থরথর করে কাঁপছিল আর আল্লাহকে স্মরণ করছিল আর এই রকম পরিস্থিতিতে লিভার প্রচুর পরিমাণে সরকরা পাম্প করে ফলে অঙ্গগুলো তাদের ভারসাম্যের বাইরে চলে যায় এবং সেগুলো কাঁপতে থাকে পাশাপাশি এই পরিস্থিতির তীব্রতার কারণে সে আর পি ও বোমা বহন করতে পারে না অতপর যখন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হতে সে রেহাই পেল তখন সে তার মুজাহিদ ভাইদের নামে একটি বার্তা পাঠালো যে সবাই জুটবদ্ধ হন ঐক্যবদ্ধ হন বার্তাটি তার কানে পৌঁছানোর সাথে সাথেই আল্লাহ আল্লা সুবাহতালার দয়ায় সে নতুনভাবে উপলব্ধি করতে ও নিশ্চিন্ত হতে পারল যে তার ভাইরা এখনও বেঁচে আছে তারপর আমরা সবাই দৌড়াতে ও আশ্রয় নিতে শুরু করি এবং প্রাণপণে দৌড়াতে গিয়ে পড়ে যাই আবার উঠে দাঁড়াই এভাবে আমরা বিপদস্থল থেকে দূরে সরে আসি আমরা যখন টের পেলাম যে শত্রুরা আমাদেরকে ধরার জন্য বিমান চালনাসহ সব ধরনের অসাধারণ শক্তি ব্যবহার করে চিরুনি অভিযান পরিচালনা করছে তখন আমরা এই ঝুঁকিপূর্ণ স্থান ছেড়ে পূর্বে যে গুহা থেকে সরে এসেছিলাম সে গুহায় আবার আশ্রয় নিলাম এরই মাঝে আফগান মুজাহিদের উপর আল্লাহ তালার মদত নেমে আসে সাইয়াফ থেকে বিশ জন লোক এবং হেকমতিয়ার থেকে বিশ জন লোক আমাদের গুহার পাশে এসেছিল আমরা তাদেরকে চিনতে পারছিলাম না তারাও আমাদেরকে চিনতে পারছিল না আমাদের ও তাদের মাঝে পূর্ব কোনো সম্পর্ক ছিল না আমরা তাদেরকে বললাম চলো না আমাদের সাথে তারা আসতে রাজি হলো না তারা সেখানেই রয়ে গেলো ওই সময় অবশ্য শত্রুরা আমাদেরকে বিভিন্নভাবে খোঁজ করছিল অতপর আমরা আমাদের এই দুইজন ভাইকে সেখানে পাহাড়ের জন্য রেখে গুহায় চলে আসি হঠাৎ আমরা শত্রুদেরকে আমাদের এক ক্যাম্পে দেখলাম ভাগক্রমে ক্যাম্প থেকে আমরা আগেই সরে এসেছিলাম আমাদের মুজাহিদ ভাইদের কাছে যে আরপিজি ও হাত বোমা ছিল তা শত্রুদের উপর নিক্ষেপ করতে লাগল শত্রুরাও পালাক্রমে আমাদের পাহাড়ে বোমা নিক্ষেপ করছিল আর সামনের দিকে এগিয়ে আসছিল শত্রুদের যারাই সামনের দিকে ছিল তারাই মারা যাচ্ছিল আর যারা পিছনে ছিল তারা পশ্চাৎপসরণ করছিল আমাদের ভাই উবায়দেও তাদেরকে ধাওয়া করতে চাইলেন কিন্তু আমরা তাকে ফিরিয়ে রাখি আমাদের একজন ভাই মোটর হতে একটি বোমা শত্রুদের দিকে নিক্ষেপ করার সাথে সাথে তাদের পাঁচজন মারা যায় অন্যরা এসে তাদের লাশ নিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত যেন আসমান হতে নেমে আসা মদত আমাদের থেকে বিদায় নিয়ে গেল শত্রুরা আবার নতুন করে ব্যাপকভাবে বোমা নিক্ষেপ করে আমাদের অনুসন্ধান করছিল আর আমাদের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল শত্রুরা আমাদের পর্যন্ত পৌঁছাতে পারবে না কিন্তু তাদের অনুসন্ধান ছিল বড়ো সূক্ষ্ম ও মারাত্মক অবশেষে তারা যখন আমাদের নিকটে চলে আসে তাদের একজন অন্যজনকে বলে আরও দুই মিটার সামনে নিক্ষেপ করুন আমাদের একজন ভাই একটি গড়তে আত্মগোপনে ছিল তিনি সেখান থেকে বের হতে না হতেই শত্রু তার উপর আক্রমণ করে বসে আজ এতটুকুতেই আমার আলোচনা সমাপ্ত করছি আবার পরবর্তীতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনায় আশা করি উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ